এই আলোচিত হবে বুকে মানুষ আমি কাবাতে করেছি মানুষের জন্য মাসাবাহ সুরাবাকারা আয়াত একশো পঁচিশ কাবার একটা অদ্ভুত সম্মোহনী শক্তি আছে যে কাবাকে একবার দেখে সে বারবার সেখানে ফিরে যেতে চায় তীব্র একটা টান তাকে আচ্ছন্ন করে রাখে আল্লাহ সুভান মহাত আলা বলেন বাইতুল্লাহ হল মাসাবা মাসাবা মানে হচ্ছে সম্মিলনের স্থল কোনো বাচ্চাউট যখন খেলতে যায় সে একটু পরপর তার মাকে দেখার জন্য ফিরে আসে এই বিষয়টাকে বলে মাসাবা। কাবা ঘর ঠিক তেমনই মানুষের জন্য মাসাবাহ আল্লাহ ইব্রাহিমের দোয়ার কারণে মানুষের অন্তরে কাবার প্রতি একটা তীব্র সৃষ্টি করে দেন। যে এই ঘরে যাবে সে এর প্রেমে আটকে যাবে আমরা এখন অবস্থান করছি হিজরি ষষ্ঠ বছরে আজ থেকে প্রায় ছয় বছর আগে নবীজ সাল্ল আলহাম কাবা শহর মক্কা ছেড়ে মদিনায় এসেছেন প্রায় ছয় বছর কাবা থেকে দূরে থেকে মনে কাবার কাছে যাবার তীব্র বাসনা জেগে উঠলো। তিনি একটা চমৎকার স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্নের সাথে সাধারণ মানুষের স্বপ্নে পার্থক্য হচ্ছে নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন তারা যেটা দেখেন সেটা ঘটবেই তিনি স্বপ্নে দেখলেন তিনি আর তার সাহাবিরা একসাথে কাবার চতুর্দিকে তাওয়াফ করছেন তাওয়াফ শেষে কেউ কেউ মাথা মুন্ডন করছেন আবার কেউ কেউ চুল ছেটে ছোট করছেন স্বপ্ন দেখার পর রসুল্লাহ সাল্লি মুসলিমদের এই স্বপ্নের কথা জানালেন ওমরা করার সিদ্ধান্ত নিলেন সাহাবিদের তার সাথে ওমরা করার আহ্বান জানালেন মক্কা যাওয়ার জন্য আল্লাহর ঘরকে এক নজর দেখার জন্য সাহাবিরাও উতলা হয়ে উঠলেন বিশেষ করে যারা মোহাজির সাহাবি ছিলেন তারা খুব উৎসাহবোধ করলেন কারণ কাবা কাছেই তাদের জন্ম সেখানে তারা বড় হয়েছেন সবাই খুব আনন্দের সাথে ওমরার প্রস্তুতি নেওয়া শুরু করলেন ষষ্ঠ হিজড়ি জুলকাদা মাসের এক তারিখ সোমবার নবীজি সাল্ল আলিবাস্লাম মক্কার পথে যাত্রা আরম্ভ করলেন এই মাসে যুদ্ধ করা ছিল নিষিদ্ধ আল্লাহ সুলসাল্ল আলিবাস্লামের ডাকে সাড়া দিলেন প্রায় চোদ্দশো সাহাবি এর মধ্যে কিছু মুসলিম বেদৈন গোত্রও ছিল সবাই মিলে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন জুলহুলাইফায় তারা ইহরাম বাঁধলেন মদিনাবাসীদের জন্য মিকাত হচ্ছে জুল যেখান থেকে ইহরাম বেঁধে তারপর অগ্রসর হতে হবে কোরবানি পশুগুলোর গায়ে চিহ্ন লাগিয়ে দিলেন কুরবানির আগে পশুর গায়ে শনাক্তকরণ চিহ্ন দেওয়া ছিল আরবের ঐতিহ্য এই যাত্রায় নবীজ সাল্লু আলিহস্লামের সাথে ছিল প্রায় সত্তরটি উঠ সফর সাল্লু আলহাম ও তার সাথীরা তালবিয়া পাঠ করছেন লব্বাইক্লা পুরোপুরি শান্তিপূর্ণ মেজাজে রসুল্লাহ সাল্লু আলিহাম ও সাহাবিরা এগিয়ে চলেছেন কোন যুদ্ধদেহী ভাব নেই সবার সাথে শুধুমাত্র একটি তরবারি ছাড়া আর কোনো অস্ত্র নেই এই অস্ত্র রাখাও ছিল আরবদের ঐতিহ্যমাত্র অস্ত্র ছাড়া ভ্রমণ করার কথা আরবরা চিন্তা করতে পারত না যার অস্ত্র নেই তার সাথে একটা উটের কোনো পার্থক্য নেই যুদ্ধের কোন পরিকল্পনা ছিল না বিধায়ক সুল্লাহ সাল্লু আলি হাসলাম ইচ্ছে করেই কোন ভারী অস্ত্র সাথে রাখেননি যুদ্ধে জানানোর কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও সুল্লাহ সাল্লু আলি আসসালাম অত্যন্ত শতক ছিলেন তিনি তাওয়াকল করতেন কিন্তু বে ছিলেন না তিনি কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে চাননি এর আগের বছরেই কোরাইশদের তারা পরাস্ত করেছেন সত্যি কিন্তু কোরাইশরা তখনও পুরোপুরি হার মানেনি তারা এবার খাইবারের ইহুদের সাথে মুসলিমদের বিরুদ্ধে একটি জোট গঠনার চেষ্টা করছিল রসল্লাহু আলী আসলাম বিষয়টি জানতেনও তাই নিরাপত্তার কথা ভেবে ২০ সদস্যের একটা অস্বারহী দলকেও সাথে রেখেছিলেন তাদের কাজ ছিল পুরো জামাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং পথে কোন বাধা বিপত্তি আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা রসল সাল্লাহ আলী যুদ্ধে যেতে চাচ্ছিলেন না কিন্তু নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন এই মিশনে গুপ্তচর হিসেবে সাথে ছিলেন বিশ্বর্বিন সুফিয়ান রাদেল্লাহ আনহো তার কাজ ছিল প্রতিপক্ষের গোপন তথ্য সংগ্রহ করে নবীজি সাল্লু আলিউসালামের কাছে পৌঁছে দেয়া রসল সাল আলী এই সিদ্ধান্ত ছিল অমর রহুর পরামর্শে অব রাদ আনহু সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন খুবই বুদ্ধিদীপ্ত এবং সতর্ক একজন মানুষ তাকে বোকা বানানো যেত না তিনি নিজেই নিজের ব্যাপারে একবার বলেছিলেন আমি নিজে ধুরন্ধর নই কিন্তু ধুরন্ধর লোকেরা আমাকে বোকা বানাতে পারবে না তার এই গুণের পরিচয় মেলে তার কথা কাজ এবং নবীজ সাল্ল আলিউসালামকে দেয়া পরামর্শে ওমনা করার উদ্দেশ্যে একেবারে খালি হাতে যাওয়াটা তার কাছে কেমন যেন ঠেকল তিনি রসল সাল্লাহ আলীকে বললেন হে আল্লাহ রসুল আপনি কি কোন রকম অস্ত্র ছাড়া এমন লোকদের দেশে প্রবেশ করতে চান যারা আপনার সাথে যুদ্ধে লিপ্ত রসল সাল্লাহু আলী তখন বিষয়টি নিয়ে ভাবলেন এবং অমরবাদিল্লাহ আলহুর সাথে একমত পোষণ করলেন তাই তিনি মদিনা থেকে অস্ত্র নিয়ে আসার আদেশ দিলেন কিন্তু অস্ত্রগুলোকে দল থেকে দূরে রাখা হল তিনি চাননি মানুষ ভাবুক যে তিনি যুদ্ধ করতে এসেছেন রসুল্লাহ সাল্লু আলী আসলামের গোয়েন্দা বিশ্বরবিন সুফিয়ান রাজেল্লাহ আহু কুরাইস্তের ব্যাপারের তথ্য নিয়ে ফিরে এলেন বিশ্বর্বিন সুফিয়ান কোন মহাজির বা আনসারি সাহাবে ছিলেন না তিনি ছিলেন কোজা আগত্রের ইচ্ছে করে এমন এক লক্ষ্যে রসুলুল্লাহ সাল্লু আলী ওয়াসলাম পাঠালেন যিনি আপাত দৃষ্টিতে ছিলেন নিরপেক্ষ তিনি জানালেন কোরাইশরা যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে তারা যুদ্ধ করতে দৃঢ় যে কোনো মূল্যে তারা রসুলুল্লা সাল্লু আলী ওসালামের মক্কা প্রবেশ ঠেকাবে এজন্য তারা লোকও জড়ো করেছে নারী শিশুদের নিয়ে ময়দানে নেমেছে এটা শুনে রসল্লাহ সাল্লু আলী বললেন হায় রে কুরাইশ যুদ্ধের চিন্তা ওদের পাগল করে রেখেছে তাদের কি এমন ক্ষতি হত যদি তারা পুরো বিষয়টাকে আমার আর আরবদের হাতে ছেড়ে দিত আরবরা যদি আমাকে হত্যা করত তাহলে তো এমনিই তাদের মনের আশা পূর্ণ হয়ে যেত আর যদি আল্লাহ আমাকে বিজয়ী করেন তাহলে কুরাইশা দলে দলে ইসলাম গ্রহণ করে নিজেরাই লাভবান হতো। কিন্তু না যতদিন তাদের শক্তি আছে ততদিন তারা আমার সাথে লড়তে চায় কুরাইশা ভেবেছেটা কি আমি হাল ছেড়ে দেব আল্লাহর কসম আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন আমি সে উদ্দেশ্যে জিহাদ চালিয়ে যাব যতক্ষণ না আল্লাহ আমাকে বিজয় করেন অথবা আল্লাহর পথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায় মুসলিমদের কাবায় প্রবেশের বাধা দেওয়ার কোন নৈতিক অধিকার কুরাইশে ছিল না কোরাইশে ছিল কাবার রক্ষণাবেক্ষণকারী কাবা তাদের সম্পত্তি ছিল না কাবা তৈরি করে গেছেন আরবদের পূর্বপুরুষ ইসমাইল আলাই ইসালাম তাই সবারই কাবা ঘরে যাবার অধিকার আছে এবার আব্বাস রাই আহ বলেন আশারুল হুরুমে অর্থাৎ পবিত্র মাসগুলোতে একজন তার বাবার খুনিকে দেখত কাবার আশেপাশে তাওয়াফ করছে কিন্তু তাকে কিছুই বলতে পারতো না কাবা ঘরে কে যাবে আর কে যাবে না এই বিষয়ে কুরাইশদের কথা বলার কোনো অধিকার নেই সত্যি বলতে তারা এই অনধিকার কখনোই চর্চা করেনি কারোর সাথে যুদ্ধের সম্পর্ক থাকলেও কেউ যদি অমরা করতে চায় তাহলে কেউ তাকে বাধা দিত না যুদ্ধের সময় যুদ্ধ কিন্তু যুদ্ধের কারণে অমরা বা হজ করতে কাউকে বাধা দেয়া কখনোই হয়নি এটাই ছিল কোরাইসদের শত শত বছরের ঐতিহ্য শত্রু মিত্র সবার জন্য কাবায় প্রবেশাদেখা ছিল কিন্তু শত বছরের ঐতিহ্য ভেঙে এবার কোরাইসা এমন একটি কাজ করলো। যেটি খোদ আরবের মস্রিক গোত্রগুলোই পছন্দ করল না তারা বলল মুসলিমদের কাবায় প্রবেশ করতে দেয়া হবে না কাউকে কাবায় প্রবেশ করতে না দেয়া খুবই গুরুতর বিষয় আর বিশেষত যেখানে রসল্লাহ সাল্ল আলিহাস্লাম আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি শুধু আমরা করতে চান যুদ্ধ করতে চান না কোরাইশদের এই সিদ্ধান্ত আরবরা পছন্দ করল না জনমত রসল্লাহ সাল্লু আলিউস্লামের পক্ষেই গেল রসল্লাহ সাল্লু আলিবাসাল্লাম যুদ্ধ করতে না এসেও এক অর্থে জয়ী হলেন নিজের পক্ষে জনমত অর্জন করা এবং সেটা ধরে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ্যতা মনে হতে পারে এখানে কুরয়েশদের কথাই তো চলল মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারল না কিন্তু এই একগৈমি করে কুরয়েশরা জনসমর্থন হারালো এবং মুসলিমদের প্রতি সবাই সহানুভূতি দেখালো। এখনকার বাসায় পাবলিক রিলেশনে নবী সাল্ল আলি ভাসলাম এগিয়ে গেলেন দেখতে দেখতে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠল রসুল্লা সাল্লাহ আলীবের কাছে এই ঘটনার সুরা ফের তাহু আলী বললেন আমার সাহাবিরা তোমরা কি মনে করো যারা আমাদের কাবায় পৌঁছতে বাধা দিচ্ছে তাদের ও তাদের পরিবারের বিরুদ্ধে আমাদের আক্রমণ চালানো উচিত অন্য আরেক আছে রসুল্লাহ সাল্লু বললেন তোমরা কি মনে করো যে যারা কোরাইশতে সাহায্য করছে তাদের পরিবার বর্গকে আমাদের আক্রমণ করা উচিত তারা যদি আমাদের বাধা দিতে আসে তাহলে ওই মুশ্রিক বাহিনীকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন অথবা আমরা তাদেরকে চরম দুর্দশায় ফেলে অন্য আরেক দিবায় আছে আলী ইসলাম বলেছেন তারা যেখানে জমায়েত হয়ে আছে সেখানে যদি তার অবস্থান করে তাহলে তাদের জন্য তা হবে মনস্তাপ দেশেহারা এবং বিপর্যয়ের কারণ তারা তাদের পরিবারকে রক্ষা করতে চাইলে আল্লা সুহানওয়ালা তাদের ঘাড় থেকে দেহ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করবেন অতএব আমরা কি কাবা ঘরের দিকে অগ্রসর হব এবং কেউ যদি আমাদের ওখানে পৌঁছাতে বাধা দেয় তাহলে তাদের সাথে যুদ্ধ করব আবু রাজেল ও আহ বললেন হে আল্লাহ রসুল আপনার তো কাবা ঘরে তাফ করাই উদ্দেশ্য কেউ হত্যা করা কিংবা কারো সাথে যুদ্ধ করা উদ্দেশ্য নয় অতএব কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হন যদি কেউ এই ব্যাপারে আমাদের বাধা দেয় তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করব আবুবকর রদিল্লাহ আনহুর পরামর্শ নবীজ সাল্লু আলী ওয়সলামের পছন্দ হল এখানে বলা হচ্ছে আহাবিস কোত্রের কথা যারা কুরাইশদের সাথে যোগ দিয়েছিল মুসলিমদের ওমরা ঠেকানোর জন্য রসুল্লাহ সাল্লু আলিউসালাম নিজে থেকে যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হলেন এর একটু পরেই কোরাইশরা খালিদিন ওয়ালিদ এবং ইকরামা বিন আবু জাহিলের নেতৃত্বে দুইশো সৈন্যের এক বাহিনী পাঠাল খবর পেয়ে রসল সাল্লাহ আলী ওসালাম বিকল্প পথে অগ্রসর হবার সিদ্ধান্ত নিলেন যেন খালিদ ইবিন ওয়ালিদকে এড়াতে পারে। তিনি তাদের ভয় পাচ্ছিলেন এমন নয় বরং তিনি কোনোভাবেই এবার যুদ্ধে জড়াতে চাচ্ছিলেন না কাসির থেকে বর্ণিত। এরপর তিনি বললেন যেই পথে শত্রু সৈন্যরা অবস্থান নিয়েছে সেই পথ ছাড়া ভিন্ন পথে আমাদেরকে নিয়ে যেতে পারে এমনকি কোন পুরুষ আছে আবদুল্লাবিন আবু বক্কর এ সূত্রে ইবিন ইসাক বর্ণনা করেন যে আসলাম গোচ্চের জনক ব্যক্তি বলল ইয়া রসল আমি পারব ফলে তিনি পার্বত্য অঞ্চলের দুর্গম ও কঙ্কর্ময় পথ দিয়ে তাদেরকে নিয়ে চললেন এই দুর্গম গিরিপথ অতিক্রম করা ছিল মুসলিমদের জন্য একটা কঠিন কাজ সে পথ থেকে বের হয়ে সমতল ভূমিতে আগমন করলে রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম বলেন তোমরা সকলেই বলো নস্তাক ফিরুল্লাহ ওয়া নাতুব ইলাইহ অর্থাৎ আমরা আল্লাহ নিকট পানাহ চাই এবং তার কাছে দবা করি তার দিকেই প্রত্যাবর্তন করি তার সকলে তা বললে রসল্লা সাল্লু আলি আসলাম বললেন এ হলো সেই হিত্যা বা ক্ষমা যা বনি ইসরাইলের উপর পেশ করা হয়েছিল কিন্তু তারা তা বলেনি শেষ পর্যন্ত তারা মক্কার অদূরে হুদৈবিয়া নামের এক জায়গায় এসে উপস্থিত হলেন হুদয়বিয়া থেকে মক্কার দূরত্ব ছিল মাত্র একদিনের মক্কার বিপদসীমার ভেতরে খালিদিনুল ওয়ালিদ তখন তড়িখড়ি করে বাহিনী নিয়ে মক্কায় ফিরে গেলেন হুদয় বেয়ে পৌঁছে নবীজি সাল্লু আলী আসলামের বিখ্যাত উট কাসোয়া হঠাৎ বসে পড়ল অনেক পীড়াপিরি করেও তাকে ওঠানো যাচ্ছে না সাহাবিরা মন্তব্য করলেন কাসোয়া অবাধ্য হয়ে গেছে কিন্তু রসুল সাল্লু আলী আসসালাম বললেন না কাসোয়া অবাধ্য হয়নি অবাধ্যতা কাসোয়া স্বভাব নয় সে তার নির্দেশেই থেমেছে যিনি আবরাহার হাতিগুলোকে থামার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ স্বয়ং আল্লাহর আদেশেই কাসোয়া বসে পড়েছিল যখন আব্রাহা ও তার বাহিনী মক্কা আক্রমণ করতে চেয়েছিল তখন তার হাতিগুলো মাটিতে বসে পড়েছিল অনেক ঠেলেও হাতিগুলোকে ওঠানো সম্ভব হয়নি মুসলিমদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল উঠ বসে পড়ল কিন্তু আব্রাহার বাহিনী ছিল কাফের বাহিনী আর রসল্লাহ সাল্লু আলি আসলামের বাহিনী ছিল মুসলিম বাহিনী ক্ষেত্রে এই দুয়ের মাঝে পার্থক্য কি হাজার হাজারা রাসকানি রেহেমাহুল্লাহ এই সম্পর্কে মন্তব্য করেছেন আল্লাহ আজ বজাল অতীত বর্তমান সবই জানেন তিনি জানতেন যে মক্কাল লোকেরা এক সময় মুসলিম হবে তাই তিনি অতীত এবং বর্তমানে কোনো সময় রক্তপাত হতে দেননি আব্রাহার ক্ষেত্রে সেটি করেছেন আব্রাহার বাহিনীকে ধ্বংসের মাধ্যমে আর হোতায় বিয়ের সময় তা করেছেন শান্তির দরজা উন্মোচনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলীস্লাম যদি সেদিন সামনে অগ্রসর হতেন তাহলে যুদ্ধ লেগে যেত অনেক রক্তপাত হতে পারত আল্লাহ সব তালা কাসওয়াকে থামিয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদের যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছিলেন কাসোয়াকে বসে পড়তে দেখে রসল্লাহ সাল্লু আলী ইসলাম বললেন সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ আমি কোরাইসদের যে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর মর্যাদা রক্ষিত হয় রসুল্লাহ সাল্লু আলী ইসলাম শুরু থেকেই একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছে সেটা হলো তিনি এবার কোরাইসদের সাথে যুদ্ধ করতে আসেননি তিনি যাত্রা শুরু করেছেন নিষিদ্ধ মাসে সাথে কোনো অস্ত্র শস্ত্র রাখেননি ওমরার পশুগুলোর গায়ে দাগ লাগিয়েছিলেন যেন দেখে বোঝা যায় এবার তারা শুধু ওমরাই করতে চান এরপরে রসুল্লাহ সাল্লু আলিউসালাম আরও স্পষ্ট করে মুখে বলে জানিয়ে দিলেন যে তিনি এখন শান্তি চান এবং তিনি তাদের যে কোনো প্রস্তাব গ্রহণ করবেন হুদার বিিয়াতে একটা কুয়া ছিল কিন্তু সাহাবারা পানি পান করতে গিয়ে দেখলেন কুয়াটি খালি তারা রসুল্লাহ সাল্লু আলীস্লামকে জানালেন রসুলসাল্লাহ আলী ওয়া একটি তীর তাদের হাতে দিলেন বললেন সেটিকে কুয়ায় নিক্ষেপ করতে তীর নিক্ষেপ করতেই কুয়া থেকে কলকল করে পানি বের হতে শুরু করে এটি ছিল আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসলামের আরও একটি মৌচিজা এই পর্যায়ে এসে দুই পক্ষের মধ্যে দুধ প্রেরণ শুরু হয় ইতিহাস গ্রন্থে দুই পক্ষ থেকেই একাধিক দুধ প্রেরণের বর্ণনা এসেছে এই দুধ প্রেরণের উদ্দেশ্য ছিল একটা সমঝোতায় আসা রসলাস্ল্লাহ আলী ওয়াসলামের চাওয়া ছিল মুসলিমরা মক্কায় অমরা করবে আর কোরাইশা চাচ্ছিল মুসলিমরা অমরা করতে পারবে না প্রয়োজনে তারা যুদ্ধ করবে কিন্তু তারা এও বুঝতে পারছিল অস্ত্রের জোরে তারা নিজেদের অবস্থান দীর্ঘদিন ধরে রাখতে পারবে না এই অবস্থা নিরসনের জন্য উভয় পক্ষ আলোচনার দরজা উন্মুক্ত করে দেয় এবং দুধ পাঠানোর মাধ্যমে আলোচনা শুরু হয় দুধদের মধ্যে কে কখন এসেছিল বা কার আগে বা কার পরে কে এসেছিল সেটা নিশ্চিতভাবে জানা যায় না তাই আমরা প্রথমে মুসলিমদের এবং পরে কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত দুধদের নিয়ে আলোচনা করব মুসলিমদের পক্ষ থেকে প্রথম যাকে দূত হিসেবে পাঠানো হয়েছিল তিনি হলে হার্রাস এবং অমাইয়া আল খোজাই তবে তার অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না রসুল্লাহ সাল্ল আলহাম তার মাধ্যমে কুরাইশদের এই বার্তা পৌঁছাতে চাইলেন যে তারা যুদ্ধ করতে আসেননি এসেছেন আল্লাহর ঘর তাওয়াফ করতে হার্রাস উঠের পিঠে চড়ে মক্কায় গেলেন কিন্তু খাররা সদেলো আনহুর সাথে মক্কাবাসীর ব্যবহার ছিল অত্যন্ত রুড় তারা তাকে কোনো কথাই বলতে দিল না তারা তার উঠকে মেরে ফেলে এবং তাকেও মেরে আদমরা করে ফেলে একজন দূতের সাথে এরকম হীন আচরণ থেকে আমরা বুঝতে পারি কুরাইশদের মনের অবস্থা তখন কেমন ছিল তাদের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছিল যে কারণে তারা অস্থির হয়ে মারমুখী আচরণ করে তারা মুসলিমদের সাথে যা করছে তা যদি সঠিক হতো তাহলে উদ্ভ্রান্তের মতো একজন দূতকে মারধর করার কোনো প্রয়োজন ছিল না তারা শান্তভাবেই বিষয়টি সামাল দিতে পারত নীতিগতভাবে তাদের অবস্থান যে সঠিক ছিল না সেটা নিজেরাও তারা বুঝতে পারছিল তারাই এতকাল নিজেদের রীতিনীতি নিয়ে বড়াই করে আসছে অথচ মুসলিমদের অমরা করতে বাধা দিয়ে আজ তারাই তাদের রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারছে না মুসলিমদের প্রতি তাদের রাগ ক্ষোভ তাদের অন্ধ করে দেয় গায়ের জোরে তারা নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে কিন্তু তারা এটাও বুঝতে পারছিল যে তাদের মর্যাদার অবস্থান তারা হারাতে যাচ্ছে সব মিলিয়ে তারা অস্থির হয়ে ওঠে কিন্তু রসল সাল্লাহ আলী আসলাম তার পরিকল্পনায় কোন রকম অস্থিরতা বা ধৈর্যহীনতা দেখাননি। এই ঘটনার পরেও তিনি দ্বিতীয় আরেকজন দুধ পাঠানোর সিদ্ধান্ত নেন এবার রসুল্লাহ সাল্লু আলী আসসালাম অমর রাজেল্লু আনহুকে ডাক দিলেন তাকে দুধ হিসেবে পাঠাতে চাইলেন অমর রাজেল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ মক্কায় আমার পরিবারের এমন কেউ নেই যে আমাকে নিরাপত্তা দেবে আর আমি কোরাইশদের কি পরিমাণ ঘৃণা করি সেটাও তাদের ভালোই জানা আছে তারপরও আপনি যদি যেতে বলেন আমি যাব নসল আলী আসলাম কিছু বললেন না অমারের কথায় যুক্তি ছিল এমন নয় যে তিনি ভয় পাচ্ছিলেন অমার কতটা সাহসী ছিলেন তা বলাই বাহুল্য তিনি যেতে চাচ্ছিলেন না কারণ কোরয়েশরা তাকে প্রচন্ড অপছন্দ করে তিনি যদি দূত হিসেবে যান হয়তো আলোচনা করার মতো উপযুক্ত পরিবেশই তৈরি হবে না ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশের কারণে কোরয়েশরা তার সাথে হয়তো কথাই বলতে চাইবে না ওমারের নিরাপত্তারও একটা বিষয় আছে ওমারকে মক্কায় নিরাপত্তা দিতে রাজি হবে এমন কেউই ছিল না একই সাথে ওমার এটাও বললেন এটা তার মতামত মাত্র রসুল্লাহ সাল্ল আলী ওসলাম যদি তাকে যেতে বলেন তাহলে তিনি অবশ্যই যাবেন পরিণতি যাই হোক ওমার রাজেল্লাহানহ এরপর বললেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে এমন একজনের নাম বলতে পারি যাকে মক্কার লোকেরা আমার চাইতে বেশি সম্মান করে সে হল ওসমান এবং আহ্বান ওসমানের নাম প্রস্তাব করার কারণ ছিল ওসমান রদিন মানহর গোত্র ছিল বেশ প্রভাবশালী গোত্র বনু ওমাইয়া গোত্রের ওমাইয়া গোত্র কুরাইসদের অন্যতম প্রধান শাখা বনু আব্দে মানাফের অন্তর্ভুক্ত মক্কা শহরে নেতৃত্ব ছিল দুই গোত্রের হাতে বনু মাকসুম এবং বনু আব্দে মানাফ বনু মাকসুমের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল আবু জাহেল মৃত্যুর আগ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সে নেতৃত্ব দিয়ে গেছে এই গোত্রে আরও ছিল ওয়ালেদেবেন মহিরা এবং তার ছেলে খান দেবেন ওয়ালেদ অন্যদিকে বনু আবদে মানাফের প্রধান দুই শাখা গোত্র হচ্ছে বনু হাসিম আর বন ওমাইয়া এই শাখা গোত্রের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল রসলুল্লাহ সাল্ল আলী ইসলাম ছিলেন বনু হাসিমের আর ওসমান এবিন আফমান রাজেল্লা আনহু ছিলেন বন ওমাইয়ার বনু ওমাইয়ার শীর্ষ নেতা ছিলেন আবু সুফিয়ান রসুলুল্লাহ সাল আলীসলাম যখন ওসমানকে ক্রাইসদের কাছে পাঠালেন সাথে সাথেই তিনি বনু ওমাইয়ার দ্বিতীয় শীর্ষ নেতার কাছ থেকে সুরক্ষার আশ্বাস লাভ করলেন এই ব্যক্তিটি হলেন ওসমান রাজেল্লাহ আনহুর চাচাতো ভাই আবান এবং সাঈদ এবং আল আস যদি ওসমান ছিলেন মুসলিম কিন্তু যেহেতু তিনি বন ওমাইয়ার লোক তাই তারা তাকে নিরাপত্তা দিতে রাজি হল আমরা বহুবার উল্লেখ করেছি আগে যে সে যুগে আরবে আত্মীয়তা সম্পর্ক ছিল সব কিছুর ওপরে তাই ধর্মীয় শত্রুতা থাকলেও আত্মীয়তার সম্পর্কের কারণে তারা কিছুটা ছাড় দিত ওসমানের চাচাদো ভাই আবান নিজের উটের পিঠে করে উঠে কুরাইসদের সামনে গিয়ে ঘোষণা দিলেন যে এই লোকটিকে আমি আমার তরফ থেকে নিরাপত্তা দান করলাম উসমান রদুল্লাহ আনহুর সফরের উদ্দেশ্য ছিল মূলত দুইটি প্রথমত এটা ঘোষণা করা যে মুসলিমরা কোরআদের সাথে যুদ্ধ করার জন্য মক্কায় আসেনি আর দ্বিতীয়ত মুমিন নরনারি যারা তখনও মক্কায় রয়ে গেছেন তাদেরকে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসালামের আশ্বাসবাণী পৌঁছে দেওয়া যে ইসলাম অবশ্যই বিজয় হবে উসমান মক্কার ভেতর পুরো সময়টিকে কাজে লাগালেন কোরাইশদের নেতৃস্থানীয় লোকদের সাথে আলোচনায় বসলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন মুসলিমদের অভিপ্রায় কিন্তু কোরাইশা গো ধরেই থাকল তাদের এক কথা তোমাদের আমরা মক্কায় ঢুকতে দেব না বলেছি দেব না উসমান রাজিলক জনগণের কাছে গেলেন তাদের উদ্দেশ্য করে বললেন আমাকে আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম পাঠিয়েছেন যেন তোমাদেরকে আল্লাহ আর ইসলামের পথে ডাকি যেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো আল্লাহ ইসলামকে বিজয় দান করবেন এবং তার রসুলকে সম্মানিত করবেন তোমরা আমাদের ছেড়ে দাও যেন অন্যদের সাথে যুদ্ধ করতে পারি যদি তার আমাদের পরাজিত করতে পারে তাহলে তো তোমাদের মনের আশা পূর্ণই হয়ে যাবে আর যদি আমরা তাদের পরাজিত করি তাহলে তোমরা আমাদের অনুসরণ করতে পারো আবার চাইলে আমাদের সাথে যুদ্ধ করতে পারো কিন্তু এখন আমার মনে হয় তোমাদের বিশ্রাম দরকার আমাদের সাথে যুদ্ধে না যাওয়াই তোমাদের জন্য ভালো হবে তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছ তোমাদের সেরা লোকগুলো সব মারা গেছে তোমরা জেনে রাখো আমরা এখানে যুদ্ধের জন্য আসেনি এসেছি অমরা করতে কুরবানির পশু চিহ্নিত করে রেখেছি পশুগুলো কুরবানি করে চলে যাব কোরাইশরা এসব কথাবার্তা পছন্দ করল না বলল তুমি যা বলেছ শুনলাম কিন্তু একটা কথা সাফ জানিয়ে রাখি মোহাম্মদ এখানে ঢুকতে পারবে না তাকে বলে দাও তাকে আমরা এখানে প্রবেশ করতে দিচ্ছি না আবার এমনি সাইদ উসমান রাজেল ও আনহুকে বললেন তুমি চাইলে কাবা ঘর তাওয়াফ করতে পারো কেউ তোমাকে বাধা দেবে না মুসলিমরা তখন বলতে লাগল ওসমান রদিল আনহু কতই না সৌভাগ্যবান তিনি কাবাঘর তাওয়াফের সুযোগ পেয়েছেন কিন্তু রসুল্লাহ সাল্ল আলী আসলাম বললেন তার প্রতি আমার চাওয়া সে যদি যুগ যুগ ধরেও সেখানে থাকে আমি তাওয়াফ না করা পর্যন্ত সে কাবা ঘর তাওফ করবে না ওসমান রদিল্লাহ আনহু রসুল্লাহ সাল্ল আলী আসলামের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছিলেন এক পা বাড়ালে যেই কাবা ঘরকে ছোঁয়া যাবে তা না ছুঁয়ে আবার এ বাইকে তিনি বলে দিলেন আল্লাহ রসুল সাল্লু আলীফ না করা পর্যন্ত আমি ঘর তাওয়াফ করব না এই একটা কথা অনেক কিছু বলে দেয় রসুল্লাহ সাল আলী প্রতি সাহাবিদের ভালোবাসা যে কত গভীর তা বুঝতে এই একটা কথাই যথেষ্ট উসমান মক্কায় অবস্থান করা মুসলিমদের সাথেও দেখা করলেন তাদেরকে বিজয়ে সুসংবাদ দিলেন তারাও প্রত্যুত্তরে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসলামকে সালাম জানালেন এবং ইসলামের বিজয়ের জন্য তো করলেন এবার আলোচনা করা যাক ক্রাইসদের পক্ষ থেকে প্রেরিত দূতদের নিয়ে প্রথমে তারা পাঠালো বুদাই বুদাইলেবেন ওয়ারাকাকে সে ছিল বন হোসা আগত্রের সে সাথে করে নিজের গোত্রের আরও কিছু লোক নিয়ে এসেছিল বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় হোসা আগত্র হচ্ছে রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসলাম এবং মুসলিমদের প্রতি বিশ্বস্ত এমন বর্ণনা আছে যে হোসা আগোত্র মক্কার যাবতীয় তথ্য নবীজি সাল্ল্লাহু আলী আসলামকে পাচার করত নবীজ সাল্লু আলি আসলামের যুদ্ধ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল ছিল বিভিন্ন গোত্রের সাথে তার সম্পর্ক কুরায়শা তার শত্রু হলেও কোনো খোজার সাথে তার সুসম্পর্ককে তিনি তার কাজে লাগিয়েছেন যাই হোক বুদাইল রসলুল্লা সাল্ল আলী আসসালামকে বলল কুরয়েশা এমন উট নিয়ে এসেছে যে দুধ দেয় অর্থাৎ কুরয়েশা দীর্ঘদিন অবস্থানের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসছে পরিস্থিতি যদি থাকার দাবি করে তাহলে সেটাই তারা করবে তারা যুদ্ধের জন্য তৈরি রসল্লা সাল্লাহ আলী আসলাম তখন তাকে বুঝিয়ে বললেন যে যুদ্ধ করার তার উদ্দেশ্য নয় বায়তুল্লার জিয়ারত করাই তার একমাত্র উদ্দেশ্য বুদাইল রসল্লাহ সাল্ল আলী আসলামের এই বার্তা নিয়ে মক্কায় ফিরে এলেন কিন্তু কোরাইশরা তাকে পাত্তায় দিল না তারা তাকে উপেক্ষা করল তার বিরুদ্ধে স্বজন অভিযোগ আনলো তার সাথে খারাপ ব্যবহার করল সে তাদেরকে বলল কোরাইশরা তোমরা মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করছ যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে তিনি এখানে আসেননি তিনি বায়তুল্লাহ জিয়ারত করার জন্য এসেছেন বলা এসব কথা কুরাইশদের মোটেও পছন্দ হলো না বুদাইলের পর কুরাইশটা পাঠাল মিখরাজ বিন হাফসকে তাকে দেখামত্র রসল সাল্ল আলী ইসলাম বলে উঠলেন সে হচ্ছে বিশ্বাসঘাতক মিখরাজের স্বভাব সম্পর্কে তিনি আগে থেকে জানতেন দেখা গেল মিখরাজ কুরাইশদের চল্লিশ পঞ্চাশ জনের একটি দল নিয়ে মুসলিমদের তাবুর চারপাশে ঘুরঘুর করছে তার উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে কাউকে একা পেলে তাকে বন্দি করে কুরাইশদের হাতে তুলে দেয়া কিন্তু ঘটনা ঘটল উল্টো মেখরাজের পুরো বাহিনী মুসলিমদের হাতে ধরা পড়ল কোনো মতে সে পালিয়ে বাঁচল রসলাস্ল্লাহ আলিউসলাম চাচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই তিনি বন্দীদের বিনা শর্তে মুক্তি দিয়ে দিলেন এরপর পাঠানো হল হাবশিদের প্রধান হুলাই সেবেন আল কামাহাহকে তাকে দেখে রসলাস্ল্লাহ আলিউসলাম বলে উঠলেন এই লোকটা আন্তরিক কুরবানির পশুগুলো তার দিকে ঠেলে দাও যেন সেগুলো দেখতে পায় মুসলিমদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল এটা প্রমাণ করা যে তারা শুধু ওমরা করতে এসেছেন একজন লোক কাবা ঘরে উমরা করতে এসেছে তারা পশু কুরবানের জন্য পশু নিয়ে হাজির হয়েছে এই দৃশ্য দেখেই তার মন আদ্র হয়ে গেল সে মক্কায় চলে গেল এমনকি রসুল্লাহ সাল্লু আলি আসলামের সাথে দেখা করারও প্রয়োজন বোধ করল না সে সোজা কুরাইসদের কাছে ফিরে গিয়ে বলল সমস্ত প্রশংসা আল্লাহর শোনো এই লোকগুলোকে মক্কা থেকে দূরে ঠেলে রাখা একেবারে ঠিক হচ্ছে না হোলায় ছিল মশ্রিক একজন কাফের কিন্তু সে কুরাইশ নেতৃবৃন্দের মতো নিদিহিন ছিল না মুসলিমদেরকে কাবা ঘরে আসতে বাধা দেয়া যে অন্যায় হচ্ছে সেটা সে ঠিকই বুঝতে পারছিল বলল তোমরা আব্দুল মোতালিমের সন্তানদের কাবায় প্রবেশ করতে দেবে না আর লাখাম জুদাম হিমায়ের আর কিন্দার লোকেরা কাবা পরিদর্শন করতে পারবে আল্লাহতালা এটা হতে দেবেন না এই চারটি গোত্র হল কাহতানি শাখা আরবদের ইয়েমেনি শাখা থেকে উদ্ভূত এদের অবস্থান কাবা থেকে অনেক দূরে লাখাম জুদাম এই দুটোর অবস্থান আরবের একদম উত্তরে আর হিমায়রা কিন্দারের অবস্থান একদম দক্ষিণে ইয়েমেন সীমান্তের কাছাকাছি দূর দূরান্তের কুত্ররা কাবায় তাফ করছে অথচ বনু আব্দুল মোতালিবের সন্তানরা যারা মক্কায় বড় হয়েছে তারা আজকে কাবায় প্রবেশ করতে পারছে না কুরাইশদের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করায় কুরাইশটা খেপে গিয়ে তাকে বলল চুপ থাক কাণ্ডজ্ঞানহীন বেদইন কোথাকার হুলাইস খুব রেগে গেল সে বলল দেখো একটা কথা ভালোভাবে জেনে রাখ তোমাদের সাথে এই শর্তে চুক্তি করিনি যে কেউ কাবাঘর পরিদর্শনে আসবে আর তোমরা তাদেরকে বাধা দেবে শপথ সেই সত্তার যার হাতে হুলাইসের প্রাণ হয় তোমরা মুহাম্মদকে ঘরে প্রবেশ করতে দেবে না হলে আমি হাবসিতের নিয়ে আলাদা হয়ে যাব কোরাইসা তখন অবস্থা বেগতিক দেখে তাকে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও দেখে কি করা যায় কোরাইশদের সব প্রচেষ্টা একে একে ব্যর্থ হতে লাগল তারা যাকেই পাঠায় প্রত্যেকেই মুসলিমদের অমরা করতে দেওয়ার পক্ষে মত দিতে থাকে তাদের মনমতো কাউকে তারা পাচ্ছিল না বিষয়টি খেয়াল করলেন অরুয়া এ বেনমাস অরুয়া ছিলেন তাইফের একজন বিশিষ্ট ব্যক্তি রাজনীতিতে অভিজ্ঞ কূটনীতিতে সিদ্ধহস্ত সে বুঝতে পেরেছিল জনমত মুসলিমদের পক্ষে কোরাইশদের একগইমিতে কাজ হবে না অবস্থা হাল ধরতে সে নিজেই এগিয়ে গেল কোরাইশদের উদ্দেশ্যে করে বলল তোমরা কি আমার পিতা নও তারা বলল হ্যাঁ আমি কি তোমাদের ছেলে নই অরুয়া ছিলেন তাইফের কিন্তু তার মা ছিলেন কোরাইশি কোরাইশাহ বলল হ্যাঁ তুমি আমাদের ছেলে বলো আমার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে কোরআশা বলল না নেই ওকাসের ঘটনা মনে আছে আমি কি সে সময় তোমাদের পক্ষ নেই নি কোরাইশা বলল হ্যাঁ নিয়েছ এসব কথাবার্তা মনে করিয়ে দিয়ে সে কোরাইশদের কাছে আস্থা অর্জন করে নিল কুরাইশরাও দেখল যে তাই হলেও উরুয়া তাদের পক্ষেরই লোক তার উপর ভরসা করা যায় এবার তারা তাকে দূত হিসেবে নিযুক্ত করল উরুয়া বিন মাসাউদ রসুল্লাহ সাল্লু আলি আসলামের কাছে গেল তার উদ্দেশ্য রসুলুল্লাহ সাল্লু আলী আসলামকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেয়া বর্তমানের পরিভাষায় যাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ রসুলুল্লাহকে উদ্দেশ্য করে বলল মুহাম্মদ ধরে নিলাম তুমি তোমার স্বজাতিকে যুদ্ধে পরাজিত করলে আচ্ছা তুমি কি কখনো এমন আরবদের কথা শুনেছ যে নিজ জাতিকে ধ্বংস করেছে আর যদি কুরাইশদের হাতে তুমি পরাজিত হও তাহলে আল্লাহ শপথ করে বলছি তুমি যে কাপুরুষ লোকগুলোকে জড়ো করেছ এরা একটাও তোমার পাশে থাকবে না সব তোমাকে ছেড়ে পালাবে উরুয়া তার বক্তব্যকে এমনভাবে সাজালো যেন রসুল্লাহ সাল্লু আলী ওয়সালামী হচ্ছেন অপরাধী আর কুরাইশটা সাধু যেন রসুল্লা সাল্ল আলীসলাম এসেছেন যুদ্ধ করতে আর কুরাইশা চায় শান্তি অথচ ঘটনা ছিল পুরোই উল্টো রসল সাল্লাহ আলীসলাম এসেছেন শান্তিপূর্ণভাবে অমরা করতে আর কুরাইশা তাকে বাধা দিচ্ছিল বর্তমান সময় আমরা দেখি পশ্চিমা শক্তি ঠিক এভাবেই তাদের বক্তব্যকে সাজায় তাদের ভাবটা এমন যেন মুসলিমরা হল সন্ত্রাসী আর তারাই শান্তি শান্তিকামে অথচ বাস্তবতা হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে পশ্চিমারাই মুসলিম ভূমিগুলোতে দখলদারিত্ব চালাচ্ছে এবং লুটপাট সন্ত্রাস ধ্বংসযজ্ঞ করে আসছে আর আমরা অনেক মুসলিমরাও তাদের এই তথাকথিত শান্তিকামিতার গল্পে বিশ্বাস করে বসে আছে যাই হোক ওরুআবেন মাসুদের কথা থেকে আরেকটা বিষয় স্পষ্ট সেই ইসলামকে বিচার করছিল জাহিলিয়াতে দৃষ্টিভঙ্গি থেকে আরবদের সমাজ ছিল গোত্রভিত্তিক তাদের কাছে গোত্র পরিচয়টা ছিল সব অন্যায় করলেও তারা নিজ গোত্রের পক্ষ নেবে নিজ গোত্রের জন্য তারা জীবন দিত রাজি তাই একজন মানুষ নিজ গোত্রের বিরুদ্ধে অবস্থান নেবে নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না আজকের হিসেবে অনেকটা নিজ দেশের বিপক্ষে অবস্থান নেয়ার মতো ব্যাপার কিন্তু রসল সাল্লু আলী আসলাম তাই করছিলেন তিনি কুরাইশ হয়েও কোরাইশের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দিন বা ধর্মের অবস্থান যে গোত্র আর জাতি পরিচয়ের ওপরে জাহিল আরবরা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছিল তাই ওরোয়া বলতে চাইছিল কেমন করে তুমি নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছো এমন নিকৃষ্ট একটা কাজ তুমি কিভাবে করতে পারো অরুয়ার চাহিলি দৃষ্টিভঙ্গি আরও একটা ব্যাপার বুঝতে ব্যর্থ হয়েছিল সেটা হল মুসলিমদের ঐক্যের ভিত্তি সাহবারা ছিলেন বিভিন্ন গোত্র থেকে আগত সেখানে যেমন সম্মানিত কোরাইশ বংশের লোক ছিল তেমনি ছিল আওস গোত্র খাজরাজ গোত্র ছিল আসলাম এবং গিফারের মতো নিচু শ্রেণীর গোত্র এই গোত্রগুলোকে অরুয়া তৃতীয় শ্রেণী অথবা থার্ড ক্লাস গোত্র বলে মনে করত তার ধারণা ছিল মানুষ শুধু নিজ গোত্রের জন্যই যুদ্ধ করে কিন্তু একজন মুসলিম যুদ্ধ করে তার দিনের জন্য আদর্শের জন্য গোত্র পরিচয় এখানে মুখ্য নয় বরং উঁচু নিচু সকল গোত্রের মানুষকে ইসলাম সমতলে আনতে পেরেছে কারণ এই বন্ধন হল ইমানের বন্ধন জাতীয় বা গোত্রীয় বন্ধন থেকে তা অনেক বেশি শক্তিশালী রসুল্ল সাল্লু আলি আসলামের প্রতি সাহাবিদের ভালোবাসা কত নিখাদ আর গভীর অরুয়া তখন সেটা টের পায়নি তাই সে খোঁচা মেরে বলতে যায়ছিল। বিপদে পড়লে তোমার সঙ্গী সাথীরা তোমাকে ফেলে পালিয়ে যাবে বলা বাহল্য এই কথাটি ছিল খুবই অপমানজনক আবু অকর রাজেল আহ পাশে ছিলেন এই কথা শুনে তিনি প্রচন্ড ক্ষেপে গেলেন অরুয়াকে বললেন যা ভাগ এখান থেকে তুই গিয়ে তোদের দেবী আল্লাদের লজ্জাস্থান চোষ আমরা আল্লাহ রসুদকে ছেড়ে পালিয়ে যাব এই আমরা তাকে পরিত্যাগ করব হ্যাঁ লজ্জাস্থান চোষার এই কথাতে ছিল আরবে প্রচলিত একটি গালি আবু বকর রাজিল্লাহ আনহু এমনিতে শান্তশ্রেষ্ট মানুষ ছিলেন কিন্তু ওরুয়ার এই কথায় তিনি শান্ত থাকতে পারলেন না একেবারে গালি দিয়ে বসলেন রসল্ল সাল্লু আলী ইসলাম শুনলেন কিছুই বললেন না ওরুয়া গালি হজম করে নিয়ে বলল অতীতে তুমি আমাকে একবার উপকার করেছিলে আবু বকর সেটা আমার শোধ করা হয়নি তা না হলে আজকে তোমার এই কথার উচিত জবাব দিয়ে দিতাম অরুয়াকে একবার একশো উঠ রক্তপণ দিতে হয়েছিল কিন্তু রক্তপণ আদায়ের সামর্থ্যতা ছিল না আবু বাকর রজেন্দ্রা ওহু তখন অরুয়াকে দশটি উঠ দিয়ে সাহায্য করেছিলেন এটা জাহিলিয়াতের যুগের কথা এই কারণে অরুয়া আবুবাকরকে কিছু বলল না অরুয়া ইবিন ছিলেন একজন ঝানু রাজনীতিবিদ কথার জোরে তিনি প্রতিপক্ষের মনোবল গড়িয়ে দিতে চাইছিলেন তিনি আজে বকার লোক ছিলেন না তার প্রতিটি কথার পেছনে চিন্তার ছাপ ছিল তিনি মুসলিমদের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলোকে খুঁজে বের করতে চেয়েছেন যেন কথা লড়াইয়ে এগিয়ে থাকতে পারেন একদিকে তিনি রসল্লাহ সাল্লিসলামকে ভাবে দুর্বল করে দিতে চাচ্ছিলেন এই বলে যে নিজ গোত্রের সাথে তুমি কিভাবে যুদ্ধ করছ আর অন্যদিকে সাহাবিদের গোত্র ভিন্নতার দিকে আঙ্গুল তুলে তাদের কাপুরুষ আখ্যা দিয়ে রসুল্লাহ আর সাহাবিদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চাইছিলেন পেশাদার রাজনীতিকের মতো তার কথায় আত্মবিশ্বাসের সুস্পষ্ট ছাপ কিন্তু এসবের কিছুই মুসলিমদের টলাতে পারল না উল্টো উরুাই আবু বকরের আচরণ দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল এর মধ্যে ঘটল আরও একটি ঘটনা সমঝোতার আলোচনা চলাকালীন সময়ে অরুয়া আল্লা রসুল্লু আলি আসসালামের দ্বারে স্পর্শ করছিলেন এটা সেযোগের জন্য খুবই স্বাভাবিক একটি ঘটনা দেহরক্ষী হিসেবে রসল্লাহ সাল্লু আলিউসলামের মাথার কাছে ছিলেন আল মহিরা এবং সৌবার আদুল্লাহ আনহো ব্যাপারটা তার মোটেও পছন্দ হল না অরুয়াকে দাড়ি ধরতে দেখে আল মগিরা তার সাথে তলোয়ারের বাট দিয়ে ওরুয়ার হাতে আঘাত করে বললেন তোমার ওই হাত আল্লাহ রসুলের দাঁড়ি থেকে সরিয়ে রেখো বেশি দেরি করলে ওই হাত তোমার কাছে আর ফেরত যাবে না অরুয়া হতভম্ব হয়ে গেল কেউ তার সাথে এমন রুড়ো আচরণ করতে পারে তার বিশ্বাসী হচ্ছিল না কে এভাবে তার সাথে কথা বলল সেটাও বোঝার উপায় নাই। কারণ আল মগিরা এবং সবাই আদিল্লা মানুষ ছিলেন আপাদমস্তক বর্মে ঢাকা অরুয়া রসল সাল আলী করলেন কে এই লোক তোমার বাহিনীতে এত রুক্ষ লোক আর একটিও দেখিনি এসে বললেন এই হচ্ছে বিশ্বাস করতে পারছিল না সে তার ভাতিজা মগিরা উদ্দেশ্য করে বলল বিশ্বাসঘাতক কথাকার তোর অপকর্মের দাগ তো সেদিন মাত্র পরিষ্কার করলাম তার ভাতিজা মগিরাকে অতীতের একটা ঘটনা নিয়ে খোঁচা দিলেন একবার মগিরা তেরোজন মুর্শিকের সাথে সফরে বের হন এবং পথেমধ্যে তাদের লুট করে তাদের হত্যা করেন সাকিফের কোত্রগুলোর মধ্যে তখন সেটা নিয়ে ব্যাপক যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয় অরুয়া নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য তার হয়ে রক্তমূল্য পরিশোধ করে দেন ইতিমধ্যে মগিরা মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করেন সুল্লুল্লা সাল্লু আলি সাল্লাম তাকে বললেন তোমার মুসলিম হওয়া আমি মেনে নিলাম কিন্তু যে ধন সম্পদ নিয়ে এসেছ সেটা আমি গ্রহণ করব না যেহেতু মগিরা অন্যায়ভাবে সফরের মধ্যে তাদের সম্পদ হস্তগত করেছিলেন তাই সেই সম্পদ রসুল্লাহ সাল্লু আলহ ইসলাম গ্রহণ করেননি একই সাথে তিনি মুশ্রিকদের কাছে এই বিষয় নিয়ে কোনো ক্ষমাও চাননি এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ইসলাম মানুষের চরিত্রকে কি অদ্ভুতভাবে বদলে দেয় জাহিলিতে জীবনে মগিরা এ বেশিও বা ছিলেন মৎখর লুটতরাজ আর খুন খারাপি করা একজন গুন্ডাগছের মানুষ ইসলামে এসে তিনি হলেন রসুল্লাহ সাল্ল্লাহু আলহ ইসলামের দেহরক্ষক রসল্ল্লর ভালোবাসায় নিবেদিত প্রাণ আল্লাহ রসুল্লাহ আলী আসলামের প্রতি ভালোবাসা যে সবকিছু ঊর্ধ্বে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আল মগিরা এবেন সোহবা মগিরা এোহবা রদুল্লাহ আনহুকে তার চাচা অরুয়া একটা বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন এই জন্যে মগিরা এবিন সোহবা রদুল্লাহ আনহুর উচিত ছিল অরুয়ার প্রতি কৃতজ্ঞ থাকা কিন্তু না রসুল্লাহ সাল আলী আসলামের প্রতি ভালোবাসার কারণে তিনি অরুয়াকে এতটুকু ছাড় দেননি অরুয়া ফিরে এলেন ওরুয়া গিয়েছিলেন মুসলিমদের মনোবলকে নষ্ট করে দিতে অথচ নিজেই হার মেনে গেলেন ইসলাম আর মুসলিমদের ব্যাপারে এক নতুন ধারণা নিয়ে ফিরে এলেন একটু আগেও যে অরুয়া চড়া সুরে রসল্লা সাল্লু আলি সাথে হম্বিতম্বি করছিলেন সেই অরুয়া যখন কুরাইশদের কাছে এলেন তখন তার সুর একেবারে বদলে গেল তিনি কুরাইশদের উদ্দেশ্য করে বললেন হে কুরাইশ আমি আমার জীবনে পারস্যের বাদশাহ কিসরাকে দেখেছি রোমের সম্রাট কায়সারকে দেখেছি দেখেছি রাজা নাজ্জাসীকে আল্লাহর কসম করে বলছি মুহাম্মাদের অনুসারীরা তাকে যেভাবে সম্মান করে এমনটা আমি আর কোথাও দেখিনি তিনি শুধু একটা কাজের কথা বলেন সঙ্গে সঙ্গে তার অনুসারীরা ছাপিয়ে পড়ে সেই কাজ করে ফেলে তিনি যখন থুতু ফেলেন তার অনুসারীরা হাত বাড়িয়ে সেই থুতু তালুতে নেয় বরকতের আশায় শরীরে মাখে তিনি যখন অজু করেন তার অনুসারীরা তাকে ঘিরে জড় হয় আর প্রত্যেকে সেই পানি সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে যখন তিনি কোনো কথা বলেন তার অনুসারীরা চুপ করে তার কথা শোনে সম্মানের আদিশ তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না তোমরা নিশ্চিত থাকো তোমরা যদি তার সাথে যুদ্ধ করতে চাও এই লোকগুলো কখনো তাদের নেতাকে ছেড়ে যাবে না নিজেদের নেতাকে তারা যে কোনো মূল্যে রক্ষা করবে তারা কোনো কিছুর তোয়াক্কা করবে না এমন একজন মানুষ যখন তোমাদের প্রস্তাব দিয়েছে আমার পরামর্শ হচ্ছে তার প্রস্তাব গ্রহণ করো তোমরা তাদেরকে হারাতে পারবে না আমি তোমাদের জন্য কোনো আশা দেখছি না তোমাদের নিজেদের ভালোর জন্যই তার প্রস্তাব গ্রহণ করো অরুয়ার এই চমৎকার কথাগুলো ক্রাইশদের মন ভরাতে পারল না যদিও তার ঠিকই জানত ওরুয়া যা বলছেন সত্যি বলছেন অরুয়া ইসলামের ব্যাপারে শুনেছেন কিন্তু যখন নিজের চোখের সামনে ইসলামকে দেখলেন তার ধারণা পাল্টে গেল অভিজ্ঞ রাজনীতিবিদ অরুয়ার জন্য এটা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা মুসলিমদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি যেন মুহূর্তের মধ্যে বদলে গেল এই ঘটনা ছিল ওরবার প্রতি ইসলামের দাওয়া এই দাওয়া খালি কথা দাওয়া ছিল না এই দাওয়া ছিল কাজের মাধ্যমে দাওয়া নিঃসন্দেহে কাজের মাধ্যমে দাওয়া অন্তরে অনেক বেশি প্রভাব ফেলে তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয় করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তোমরা যা কিছু করো আল্লা তা দেখেন সুরাফাত চব্বিশ কোরআশদের অনেকে খুব করে চাচ্ছিল একটা যুদ্ধ বেঁধে যাক সত্যি বলতে মুসলিমদের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ বাধার মতো অবস্থা তৈরি হয়েছিল কিন্তু আল্লাহ তালা চেয়েছেন মক্কায় যেন কোনো যুদ্ধ না বাঁধে এবং তাই হয়েছে কোরাইশদের আশি জনের একটি অস্ত্রসজ্জিত দল মুসলিমদের উপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা চালায় কিন্তু তারা ধরা পড়ে যায় এবং তাদের বন্দি করে রাখা হয় আরও একটি ঘটনা ঘটে সালামা এবিন আল আকয়ার রাজাল আনহু ঘটনাক্রমে চার মুশ্রিককে বন্দি করেন এরপর আল্লাহতালা উপরের আয়াত নাজিল করলে রসুল্লাহ সাল্লু আলী আসলাম সমস্ত বন্দিকে ক্ষমা করে দেন এবং তাদেরকে ছেড়ে দেন পুরো ঘটনাকে আল্লাহর ইচ্ছায় রসুল্লা সাল্লু আলী ওসালাম এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে সন্ধির পথে পা বাড়ানো ছাড়া কুরাইসদের আর কোন উপায় থাকল না এরপর ঘটলো পায়াতুর রিদওয়ানের ঘটনা যা ইসলামের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি এই ঘটনার সময় ওসমান রাজিল আনহু ছিলেন মক্কায় হঠাৎ গুজব উঠল ওসমান রাদিল আনহুকে হত্যা করা হয়েছে কিভাবে এই গুজব ছড়ালো তা জানা যায় না কিন্তু কোনো না কোনোভাবে এই কথাটি ছড়িয়ে পড়ল এই কথা শোনা মাত্র দিকে সাল্লু গেলেন প্রত্যেক গোত্রের লোকেরা আলাদা আলাদা পেলেন তিনি বলেন আমি নবীজি সাল্লু আলী আসলামকে আমাদের তাবুর দিকে এগিয়ে আসতে দেখলাম আমি ভাবলাম রসুল্লাহ সাল্লু আলী বুঝি কিছু দরকার হয়েছে রসুল্লাহ সাল্লু আলী এসে বসলেন এবং বললেন আল্লাহ আমাকে তোমাদের কাছ থেকে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নেয়ার আদেশ দিয়েছেন এরপর সাহাবিরা একে একে রসুল্লা সাল্লু আলী আসলামের কাছে বায়াত করলেন কিসের উপর এই বায়াত বা আনুগত্যের শপথ নেওয়া হয়েছিল সেটা নিয়ে একাধিক বর্ণনা আছে একটি বর্ণনা আছে এই বায়াত হচ্ছে মৃত্যুর বায়াত অন্য বর্ণনা আছে এই বায়াত হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করার বায়াত তৃতীয় বর্ণনা বলছে এই বায়াত ছিল রসুল্লাহ সাল্লু আলী আসলামের অন্তরে যা আছে তার প্রতি বায়াত এই বর্ণনাগুলো থেকে এটা প্রতীয়মান হয় যে সাহাবিরা জানতেন না নবীজি কি চান তারা না জেনে সেই জিনিসের উপরেই বায়াত দিয়েছেন সেক্ষেত্রে এই বায়াতের অর্থ দ্বারায় আমরা শপথ করছি যে আল্লাহ রসুল্লাহ আলীদের যা করতে বলবেন আমরা তাই করব এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান রিদওয়ান মনে হচ্ছে সন্তুষ্টি এই বায়াতের পর আল্লাহ মুসলিমদের উপর তার সন্তুষ্টি প্রকাশ করেছিলেন কারণ এই বায়াতে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যদিও এই বায়াতের কারণে কোনো যুদ্ধ হয়নি কিন্তু মুসলিমরা এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য দৃঢ় ছিলেন এবং তাদের ইমানের পরিচয় দিয়েছিলেন যেই কারণে এর মর্যাদা এত বেশি এই বায়াত নেওয়া হয়েছিল বনোনাজ্জারের তাবুর সামনে বনোনাজ্জা ছিল আল খাজরাজের অন্তর্ভুক্ত সম্পর্কের দিক থেকে রসল্লাহ সাল্লু আলিহসলামের মায়ের দিকে আত্মীয় তারা ছিল রসল সাল্লু আলিউসালের খুব কাছে বলা যেতে পারে রসুল্লাহ সাল্লু আলী আসস্লামের ব্যক্তিগত সৈন্যবাহিনীর মতো রসুল্লাহ সাল্লু আলী আসলাম মোদিনায় হিজত করার সময় প্রথমে মোদিনার উপকণ্ঠে যাত্রা যাত্রাবিরতি করেন সেখানে তিনি ছিলেন বনু আমর এবং আউফ গোত্রের সাথে মদিনায় প্রবেশ করার পর তিনি থেকেছেন বনু নজ্জারদের বাড়িতে বনু নজ্জারের লোকেরা রসুল্লাহ সাল্লু আলী আসলামকে ঘিরে রেখেছিল তার সুরক্ষার জন্য তারা সেদিন তলোয়ার দিয়ে রসুলুল্লাহ সাল্লু আলী আসসালামের চারদিকে দাঁড়িয়েছিল তাই বায়াতের হৃদয়ান নেয়ার জন্য তিনি বনুন আজ্জারে তাবুর সামনেই গিয়েছিলেন আনহার বর্ণনায় আমার স্বামীর বায়াত দেওয়ার সময় তার হাতে তলোয়ার ধরা ছিল কারণ এটা হচ্ছে মৃত্যুর বায়াত এই দৃশ্য দেখে আমার কোমরবন্ধনের সাথে একটি ছুরি বেঁধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম তখন যদি আমার সামনে কোনো লোক যুদ্ধ করতে আসত তাহলে আমি তার শরীরে ছুরি ঢুকিয়ে দিতাম ছুরির পাট দিয়ে তাকে আঘাত করতাম আল্লাহর রসুল্লেনের মহিলা সাহাবিরাও এমনই সাহসিকতার অধিকারী ছিলেন তিনি যুদ্ধের জন্য রসলুল্লা সাল্লু আলী আসলামের জন্যে জীবন উৎসর্গ করতে এক মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে গেলেন যে কাজটি করতে আজকের অনেক পুরুষরাও আমতামতা করবে সর্বপ্রথম বায়াত দেন আবু সিনান আবদুল্লাহ এবেন ওয়াহাব আল আস্তি সালামা এবেন আল আকুয়া থেকে আল্লাহ রসুল্লাহু আলী আসলাম তিনবার বায়াত নেন শুরুতে মাঝে এবং শেষে সেদিন বায়াত নেন সব মিলিয়ে চোদ্দশো সাহাবি বায়াতের রিদওয়ান প্রসঙ্গে শিয়াদের একটি দাবি নিয়ে কিছু কথা না বললেই নয় শিয়ারা ওসমান রাজেলা আনহুকে পছন্দ করে না ওসমানের মর্যাদাকে প্রশ্নবদ্ধ করতে তাই তারা বলে ওসমান রাজে আনহু বদরের যুদ্ধে অংশ নেননি ওসমান বায়াতের রিদওয়ানের সময় ছিলেন না ইত্যাদি বদরের যুদ্ধে ওসমান রাজিল্লাহ আনহুর অংশ না নেয়ার কারণ আগেই বলা হয়েছে সেই মুহূর্তে ওসমানের স্ত্রী রসুল্লাহ সাল্লু আলী আসলামের কন্যা মৃত্যু সজ্জায় ছিলেন স্বয়ং আল্লাহ রসুলি তাকে যুদ্ধে অংশ নিতে বারণ করেন এবং স্ত্রীর পাশে থাকা নির্দেশ দেন আর ওসমান রাজিল্লা আনহোর বায়াতের ইদয়ানে অংশ নেয়ার কারণ কি এই প্রশ্ন একমাত্র বোকারায় করতে পারে কারণ বায়াতের ইদয়ানের পুরো ঘটনার কেন্দ্রবিদ্ধই হচ্ছেন ওসমান রাজিল্লা আনহো তার মৃত্যুর গুজব শুনেই মুসলিমদের থেকে বায়াত নেওয়া হয়েছিল আর সত্যি বলতে তিনি বায়াত দিয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলি আসলামের নিজের এক হাত অন্য হাতের উপর রেখে বলেছিলেন এইটা হচ্ছে ওসমানের বায়াত ওসমান রাদিল্লানহু নিজের হাতে দেননি কিন্তু স্বয়ং রসুল্লাহ সাল্লু আলিমের হাত তার প্রতিনিধিত্ব করেছে আজকের পর্ব শেষ করবার আগে আমরা বায়াতের হৃদমানে অংশ নেয়া সাহাবিদের মর্যাদা নিয়ে আলোচনা করব যারা আপনার কাছে আনুগত্যে শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যে শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে অতএ যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তার নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন সুরফাত যারা বায়াতের ঋদানে অংশ নিয়েছিলেন তাদের জন্য এটা একটা বিরাট সম্মান তারা বায়াত করেছিলেন রসুল্লাহ সাল্লাহু আলী ইসলামের হাতে কিন্তু আল্লাহ বলছেন এই বায়াত ছিল আল্লাহর কাছে। ইবনুল কাইম রেহেমা এই প্রসঙ্গে বলেন আল্লাহ রসুলসাল্লু আলী ইসলাম ছিলেন আল্লাহতালা এবং সাহাবিদের মাঝে একজন প্রতিনিধিস্বরূপ কারণ যে আনুগত্যের শপথ তারা কাছে করেছিলেন সেটা ছিল আসলে স্বয়ং আল্লাহর কাছে আনুগত্যের শপথ আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল আল্লাহ অবগত ছিলেন যা অন্তর ছিল অতপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন এবং বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা হস্তগত করবে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সোরাফাত আয়াত আঠারো এবং উনিশ আল্লাহ সেই চোদ্দশো সাহাবির ওপর নিজের সন্তুষ্টি প্রকাশ করে দিলেন এর থেকে বিশাল ঘটনা আর কি হতে পারে দুনিয়ার জীবনেই আল্লাহ আল্লাহতালা এই মানুষগুলোকে সবচাইতে বড় সুখবর জানিয়ে দিয়েছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই লোকগুলোর অন্তরে কি আছে তা জানতেন অর্থাৎ এই সাহাবিদের আন্তরিকতা আর ইমান নিয়ে আর কোন প্রশ্ন থাকতে পারে না একই সাথে আল্লাহ তাদের আসন্ন বিজয় এবং বিপুল পরিমাণ গণিমত লাভের সুসংবাদ দিচ্ছেন এটি বিজয় এই আলোচনা আসবে বায়াতের রিদানের সাহাবিরা কখনো জাহান নামে প্রবেশ করবেন না জা বের আব্দুল্লাহ রাদুল্লাহ আলহ থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহ আলী ওসলাম হাসসার রদুল্লাহ আলহাকে বলেছেন ইনশা গাছের নিচে যারা বায়াত করেছিল তারা কেউই জাহান নামে প্রবেশ করবে না ইমাম আন্নবের মতে এখানে ইনশাল্লাহ বলার অর্থ আল্লাহর বরকতের আশা করা সন্দেহ পোষণ করা নয় অন্য আরেকটি হাদিসে আছে যারা বায়াতের ঋদানে অংশ নিয়েছে তাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে শুধুমাত্র লাল উটের মালিককে ছাড়া এই লাল উটের মালিক হচ্ছে যা দেবেন কায়েস বায়াত ভয়ে সেই রসুল্লাহ সাল্লাহ আলী সালাম থেকে নিজেকে আড়াল করে রেখেছিল মর্যাদা অনুযায়ী ভাগ করা হলে প্রথমে আসবে সেই দশজন সাহাবি যাদের জাননাতে সুসংবাদ দেয়া হয়েছিল তারপর হচ্ছে সেসব সাহাবি যারা বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন আর তারপর হচ্ছেন বায়াতের ঋদানে অংশগ্রহণকারী সাহাবিরা তারা মানবজাতির জাতির শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ বায়াতেরেদনার এই ঘটনা প্রমাণ করে যে মুসলিমরা তাদের শুধুমাত্র একজন সাথীর জন্যও যুদ্ধ করতে এবং মৃত্যুবরণ করতে একতাবদ্ধ এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মুসলিম উম্মার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত শরীরের একটি অংশ ব্যথা পেলে সমস্ত শরীরেই সেই ব্যথা সংক্রমিত হয় সেজন্যই পুরো চোদ্দশো লোকের মুসলিম বাহিনী দাঁড়িয়ে গিয়েছিল শুধুমাত্র একজন মানুষের জন্য পরে জানা গেল যে ওসমান রাদেল ও আনহ জীবিত আছেন তার মৃত্যুর ঘটনার ছিল গুজব মাত্র কিন্তু তারপরও এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হয়ে আছে এই বায়াতের ঘটনা অনন্য সাধারণ এই কারণে যে এর মাধ্যমে ইসলাম এবং রসলুল্লাহ সাল্লা আলম ইসলামের জন্য সাহাবিরা মৃত্যু শপথ নিয়েছিলেন তারা শেষ পর্যন্ত লড়াই করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন বায়াতের ঘটনা মক্কার মসজিদদের অন্তরে প্রবল ভীতির সৃষ্টি করেছিল তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বললেন তোমরা হচ্ছ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পর্ব এতটুকু পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে এবং কি কি শর্তের ভিত্তিতে মুসলিমদের সাথে সন্ধি বা শান্তি চুক্তি সম্পাদিত www.raindropsmedia.org অথবা or to our Facebook page www.facebook.com slash raindrops media or YouTube channel www.youtube.com slash raindrops